প্রথম বিষয় হলো আমরা তো বেনামাজের কোরবানির ব্যাপারে আলোচনা করছি তো তার সাথে কোরবানি দেওয়া যাবে কি না বাঘে কোরবানি এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় বলছেন যে নিজের কোরবানি নিজে হাতে দেওয়া উত্তম নাকি অন্য কাউকে দিয়ে কোনো আলেমলামাকে দিয়ে দেওয়া উত্তম তো প্রথম মাছ আলা হল আমরা তো তখন আলোচনা করলাম যে হারাম উপার্জনকারী এবং বেনামাজি তাদের কোরবানি যদি তওবা না করে আল্লাহ কবুল করবেন না তো যদি তাওবা করে তাহলে আশা করা যায় যে আল্লাহ সবান তালা কবুল করবেন এখন যদি যিনি চলা তাদের করেন না তার সাথে আমরা শরীরকে কোরবানি করতে পারি যদি তিনি তবা করেন তবা করলেন এখন থেকে চলা তাদের করবেনা আগে করেন নাই তবা করে উনি কোরবানি করতেছেন তা আমি একটু তবাকারীর সাথে কোরবানি করলাম অসুবিধা আর যদি তবা করেন নাই এই অবস্থায় করলে মানে তার কারণে আমার কোরবানি কবুল হবে না এটা সরাসরি বলা যাবে না কারণ সাত শরিকের মধ্যে হানাফি ফকিরা কিন্তু বলছেন যে সাত শরিকের মধ্যে একজনের যদি সমস্যা থাকে তো সাতজনের কোরবানি বাতিল এটা হানাফি ওলা মাইকেরামের মত যে সাত জনের মধ্যে যেহেতু এটা মিশ্রিত হয়ে গেছে একটা পশুর মধ্যে সাতজন এই জন্য একজনের যদি হারাম উপার্জন থাকে একজন বেনামাজি থাকে বা একজন গোষ্ঠ খাওয়ার নিয়ত থাকে তো কারো কোরবানি হবে না কিন্তু জম্মুর ওলা মাইকেরাম বলছেন না আসলে একজনের উপর আরেকজন একটা নির্ভরশীল না আমারটা যদি খালেজভাবে হালাল উপার্জন থাকে আমি নামাজি হই আমি মুক্তাকিন হই আশা করা যায় আল্লাহ ফাঁকে আমারটা কবুল করবেন তার কারণে আমারটা বাতিল হবে না তবে যেহেতু এই ব্যাপারে আহলুল আলেমদের একটা লাভ আছে এবং স্বাভাবিকভাবে মনে হয় যে সে ব্যানামাজি তার সাথে করা মানে আমি তার সাথে ওয়ালা বাড়া করে নিলাম তার সাথে বন্ধুত্ব করে নিলাম তাকে আমি ভালোবাসলাম না হয় তার সাথে করলাম কেন তো এটা তো ইসলামে জায়জ নেই এই আমরা বেনামাজের সাথে করব তবে ওই ভাইকে আগে ভালো করে কোরআন শূন্য দিয়ে তবা করায় নিব তাহলে দুইটা কাজ হবে কোরবানিও করানো হইলো আবার তাকে যে আমার মাধ্যমে তবা করানো হইলো নামাজি বানানো হলো। এটা তো বিশাল একটা দাওয়াতের কাজ এটার মাধ্যমে আমরা দাওয়াতি কাজও করতে